আমাদের দেশে কিছু মানুষ কিছু মানুষকে এত অতি প্রাকৃতিক বানায় নিছে এত অধিক সম্মানিত বানায় নিছে এত পাওয়ারফুল এত পাওয়ার সমৃদ্ধ মানুষ বানায় নিছে এত মানে আপনার ফেরেস তাদের ক্ষমতা প্রাপ্ত মানুষের ক্ষমতা প্রাপ্ত অধিকার যোগ্যতা সিফাত গুণাগুণ তাদেরকে দিয়ে দিছে কি কিছু মানুষ এদেরকে আল্লাহর পর্যায়ে নিয়ে গেছে দেখেন আমাদের দেশে কত ধরনের আকিদা আছে আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও ক্লিপ দেখেছি দেখলাম এক লোক আমাদের মধ্যে কত ধরনের আকিদা এক লোক বলছে যে অবশ্যই অবশ্যই সাহাবিদের মর্যাদা আমাদের মাথার উপরে আমাদেরকে অনেক সম্মান করি অনেক ইজ্জত করি কিন্তু আমলাদের অসুল পাশে একজন প্রিন্সিপাল বসা তিনি বলছেন আমি জানি না আমি জানি না প্রিন্সিপাল সাহেবেন আমার সাথে অনেক বেশি কিন্তু অবশ্যই আউলাদ রসুলের মর্যাদা তার চাইতেও বেশি নিল্লা আউলাদ রসুল কে জানেন জানেন কেউ আউলাদের রসুল তারা বানায়নিছে মাহবুবে সুবহানি কুতুবে রব্বানী বলেন তোকে মাহবুবে সুবাহী কুতুবে রব্বানী আব্দুল কাদের জিলানি আওলাদের রসুল ওনাকে এত অতি প্রাকৃতিক বানায় নিছে যে তিনি সাহাবিদের চাইতেও বেশি মর্যাদা পান ওই বক্তা আলোচনা করতে গিয়ে বলছেন আমার ইমান আবু বকুরের চাইতে মর্যাদা দিয়েছে রসুল কি বলছেন রসুল বলছেন আমার উন্মতের শ্রেষ্ঠ ব্যক্তি হলো আমার প্রিয় সহাচর আবু বকর তোমরা সকলে যদি যতই আমল করো আবু বকরের সম্পদ লাগবে কোনদিন আবু বকরকে পিছনে ফেলতে পারেন নাই সে আবু বকর তার সমস্ত সম্পত্তির অর্ধেক সম্পদ নিয়ে হাজির রসুল সামনে উপস্থাপন করলেন আবু বকর আসলেন রসুল সালাম ওমর কে জিজ্ঞাসা করলেন ওমর কি নিয়ে আসলাম রসুল আমার বাড়ির অর্ধেক সম্পদ আমি কি নিয়ে আসলাম ইয়ার আল্লাহ আমি বাড়িতে শুধুমাত্র আমার আল্লাহ এবং আর রসুলকে রেখে আসছি আর কিছু নাই নিয়ে এসেছেন সামান্য জিনিস কিছুই নাই অন্তরটা ছিল বলছিলাম আল্লাহ রসুদিন জিজ্ঞাসা করেন কে আজকে রোদা রেখেছে। কে আবু বকর বলেন আমি কে দান খয়াত করেছ আবু বকর বলেন আমি কে নফল নদায়কর বলেন আমি কে অসুস্থ আবুকর বলছেন আমি সব জায়গায় আবু বকর আল্লাহ রসুল বললেন পৃথিবীর যত মানুষ আসবে কেউ আবু বকর মতো আমর করতে পারবে না উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর আর এই ধরনের না জানান এই মুসিদ গুরু আমার সাহাবিদের কেউ গালি দিবানা সাবধান কথাবার্তা বললে খুব সাবধানে কথাবার্তা বলবা কারণ তোমরা আমল করলে উৎ পরিমাণ সম্পদ যদি তোমরা দান করো তারপর আমার সাহাবিদের সামান্য পরিমাণ সমান নাকি অর্জন করতে পারবা না আর আজকে এই লোকগুলো এই আব্দুল কাদের জিলানিকে বলেছিলাম এক ব্যক্তি বলছে এক আলোচনায় ছিলেন মাহবুবে সুহানি কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানি কৌসুর আজম তিনি বসাচ্ছেন হঠাৎ করে তিনি উড়াল দিলেন उठते लगल आकाशे तो एक जैगरे अथबा मानुष्टानग्रा होने गत सप्ताह एक ख्रीटानग्रा कि रसुलित तो यही मुसलमान व्यक्ति बोलने ना रसुलित देख যে আমাদের রসুল আমাদের নবী তিনি মৃতকে জীবিত করতেন আল্লাহ নাম নিয়ে দেখাও তোমাদের নবী কোন জায়গায় জীবিত করছেন এখন এই ব্যক্তিত্ব ছিল মূর্খ অজ্ঞ সে কি বলবে আর কোনো রাস্তা নাই জ্ঞান নাই সে মনে মনে আল্লাহর নাম না নিয়ে ওই দোয়া করতেছে। আল্লাহ তুমি মাহবুবে সুবানি কুতুবে রব্বানি আবদুল কাদের জিনানিকে নিয়ে আসো এটা বলতে না বলতেই পিছনে তাকায় দেখে আব্দুল কাদের জিলানি উড়ে আকাশ থেকে এসে ওনার পিছনে দাঁড়িয়ে গেছেন তিনি সবকিছু শুনলেন কাদের জিলানি বলছেন আমার লাগবে না একজন মৃত ব্যক্তিকে জীবিত করতে আমার রসুলকে লাগাবো লাগাবো না আমি আমি নিজেই বলছি মৃত ব্যক্তি জীবিত হয়ে দাঁড়ছে জীবিত হয়ে যাবে আব্দুল কাদের জিলানিকে মৃত ব্যক্তিকে জীবিতকারী বানায় নি কোন মৃত মানুষকে জীবিত করতে পারে না আর এই ধরনের এই সুন্নি নামক এই বদমাস এই কাজের গুরু বৈশ্বিক গুলো এই বন্দগুরু ইস্তামের নাম দিয়ে আজকে মানুষকে বিভ্রান্ত করছে এই আউলাদ রসুলকে আল্লাহ জায়গায় নিয়ে বসাইছে তারা বলতে চায় যে নবীদের তখন তারা কাকে ডাকে যখন বড় ঢেউ সমুদ্রের মধ্যে উঠলো আর লঞ্চ এদিক ওদিক দুল খায় যখন মৃত্যু অবশ্যমভাবে দেখতে পাচ্ছে তখন তারা দাউলি হবেন। পাশে যদি কোন ব্যক্তি দেহ যে এই ব্যক্তিরা এখানে আব্দুল কাদের জিলার ডাকছে ওরা আগে ফালাবে ওইখান থেকে ডাকা দিয়ে ওকে ফালাবেশ কারণে এই লঞ্চটা কি বলবে না প্রকৃতপক্ষে লোক থাকে এখানে তোর কারণে পড়বে কারণ ভণ্ডরেন্লাহ বলছেন তুমি যদি তাদেরকে জিজ্ঞাসা করো আসমান এবং জমিনের সৃষ্টিকর্তাকে তারা অবশ্যই বলুন সকল সকাল আল্লাহ সুন্নতার জন্যই বরং তাদের অধিকাংশই অজ্ঞ আসমান এবং জমিনের সব এবং মাঝখানে যাতে সব কিছুর মালিক করেন আল্লাহ আল্লাহামীন তিনি হলেন প্রশংসিত অমোখাপেক্ষী এবং প্রশংসিত তারপর আল্লাহ বলছেন জমিনের সমস্ত গাছগুলোকে যদি কলম করে দেয়া হয় এবং সমুদ্রকে যদি সমুদ্রের পানিগুলোকে অর্থাৎ সমুদ্রকে যদি কালীতে রূপান্তরিত করা হয় এর সাথে আরো সাতটা সমুদ্র করা হয় তারপর নয় নিঃশল সুবাহন ও তালা হলেন পরাক্রমশালী এবং প্রজ্ঞাময় তোমাদের তোমাদেরকে সৃষ্টি করা এবং তোমাদের পুনরুজ্জীবন দান করা এটি একটি সৃষ্টির মতোই ইন্দ আসলামী আনবাসীর নিশ্চয় আল্লাহ সুবাহান ও সবকিছু শোনেন এবং দেখেন তোমরা কি লক্ষ্য করো না যে আল্লাহ রব্ল আলমিন দিনকে রাতকে দিনের ভিতরে ঢুকান দিনকে রাতের ভিতরে ঢুকান এবং সূর্য ও চন্দ্রকে তার কাজে নিয়োজিত রেখেছেন প্রত্যেকটা জিনিস চলাচল করে প্রত্যেকটা বস্তুই প্রত্যেকটা সৃষ্টি চলাচল করে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এবং নিশ্চয়ই আল্লাহ রব্ল আলমিন তোমরা যা করো তার ব্যাপারে সময় খবর রাখেন তারপর আল্লাহ বলছেন যে জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ রব্ল আলমিনই হক আল্লাহকে বাদ দিয়ে তারা যাদেরকে ডাকে তারা হল বাতিল এবং আল্লাহর অনুগ্রহে সমুদ্রে নৌযান চলাচল করে কেন লিউরিয়া মিন আয়াতি তিনি এর দ্বারা তোমাদেরকে তার নিদর্শন দেখাবেন নিশ্চয়ই আল্লাহ সুবাহ নিশ্চয় এর মধ্যে প্রত্যেক ধৈর্যশীল এবং কৃতজ্ঞতা প্রকাশকারী ব্যক্তিদের জন্য নিদর্শন রয়েছে ওইদা গসিয়াহু মাউজুন তাজজুর আলী দা আবুল্লাহ মুখল যখন সমুদ্রের মধ্যে সমুদ্রের মধ্যে আপনার তরঙ্গমালা মেঘের নে আচ্ছন্ন হয় অর্থাৎ দেও মেঘের নে আচ্ছন্ন করে দেয় তখন তারা আল্লাহকে একনিষ্ঠ চিত্তে অনুগত হয়ে রাখতে থাকে অতবর যখন তাদেরকে নাজাদ দিয়ে পরিত্রাণ দিয়ে উদ্ধার করে যখন তাদেরকে স্থলে নিয়ে আসা হয় তখন ফিন হোম মুক্তিদ তখন তারা মাঝামাঝি অবস্থান করে মানে ইমান ও কুফুরীর মাঝখানে অবস্থান করে আল্লাহ শুক্রিয়া আদায় করে না তারপর আল্লাহ বলছেন যে শুধুমাত্র তারা ব্যতীত অর্থাৎ শুধুমাত্র বিশ্বাসঘাতক ও কাঠের ব্যতীত আমার এই নিদর্শনের অস্বীকার আর কেউ করে না এই হলো আজকের আলোচনা এই হলো আজকের তর্জমা ও তাফসির মোহান আল্লাহ সুবাহের কাছে দোয়া করি আল্লাহ আব্রহ্মিন আমাদের সকলকে এই আলোচনাগুলো আমাদের জীবন চলার পথে বাস্তবায়ন করা তহবিক দান করুন আমিন বিশেষ করে আজকের এই আলোচনার প্রধান যে মূল বিষয়বস্তু সার সংক্ষেপ সেটা হলো যে আল্লাহ আব্রহমিনকে এককভাবে চেনা আল্লাহর তাহিদ বিশ্বাস করা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক না করা ইবাদত শুধুমাত্র আল্লাহকেই করা সাহায্য চাওয়া শুধুমাত্র আল্লাহ সুমানার কাছে এবং আল্লাহ সুবাহ আল্লাহ আল্লাহকে একক রবি হিসেবে এক আল্লাহ ইবাদত করতে পারি আল্লাহর কাছে সেই সাহায্য প্রার্থনা করে আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করছি ওয়াসির দাওয়ান ওভি হামদিকা আশাদস্তা ও ফ্রা ও আতবিক